আসসালামুকরকম সঈদুল নবা মহময় ফ্লফামফরী ভাইর আমার আমরা ধারাবাহিকভাবে যে ছোট ছোট সুরা তাপসির করতেছিলাম সেটা আজকে শেষ করে দিতে চেষ্টা করব আবার সময় সুযোগে আবারও ইনশাআল্লাহ সিলেবাস শেষ যেটা নতুন করে আসবে আগামী সপ্তাহ থেকে হয়তো সময় নিয়ে ওটা করার চেষ্টা করব তো আজকে এটা এই পর্বের শেষ করব ইনশাআল্লাহ আজকে ছোট একটি সুরা যেটা নাম হচ্ছে সুরে কোরস এই সুরে কোরসটা আমরা তাপসির করার চেষ্টা করব। আমাদের নিয়মতান্ত্রিক আহ যে নিয়ম সেটা হচ্ছে শুরুতে আমরা তেলাওত করে নেব তারপরে ব্যাখ্যার দিকে যাব ইনশাল্লাহ কথা বলেন না কথা না বলে লিইলাফি ইর লি ইরেশ ম রিতহল্ শিদ কারণ কলকলার ভয়ে হ্যাঁ অনেক সময় কলকলা হওয়ার সম্ভাবনা থাকে আর এটা কলকলা অক্ষর না ঠিক না এই কারণে অনেকে চাপি ধরে চাপি ধরতে কিন্তু কষ্ট বই বলে এরকম ধরে রাখা এটা নিয়ম না কিন্তু হাওয়া ছাড়ে দিলে সমস্যার সমাধান এটা হচ্ছে আসল পদ্ধতি যেমন আপনি যখন ছাড়ে দিবেন হবে না তারপরে কি ধরে রাখার যে যন্ত্রনা সেটাও হবে না নাকি তো সুতরাং এইভাবে উচ্চারণ করবেন যাই হোক আল্লাহ হ্যাঁ আমরা এই পর্যায়ে তফশ্রীর দিকে যাচ্ছি মৌলিক যেটা আপনার প্রতিবাদ্য বিষয়ে এই সুরের সেটা আছে। আর কিছু না যারা অধিবাসী ছিলেন হ্যাঁ তাদের নিয়ে যখন আল্লাহর এত বেশি নামত সে ভোগ করতেছে তখন সে একমাত্র আল্লাহর ইবাদত করবে নাকি না এটাই হচ্ছে এই সুরার আসল মূল কথা কারণ ইতিপূর্বে আব্রাহা যখন তার বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করতে আসছিল কাবার শরীফকে তখন আল্লাহ শাহভু আপনার দয়া করছেন মক্কাবাসীরা প্রতিরোধ করার কোন সক্ষমতা তারা রাখেনি আল্লাহ একমাত্র নিজ শক্তিতেই তাদেরকে প্রতিহত করেছেন এটাই তো আসল কথা রক্ষা করেছেন তা না কাবাকে রক্ষা করেছেন এই জন্য কারণ কাছেন আল্লাহ আল্লাহ দায়িত্ব এই কারণে আল্লাহ রক্ষা করেছেন পাশাপাশি তাদেরকে এই সতর্ক করে দিচ্ছেন যেটা মনে করলে চলবে না তোমরা কাবার খেদমত করো তাই বলে हाँ तुम्हारा सिडिक करा नरंबार उसी तुम्हारा सम्मान बाढ़ कारण फीडर घटनारे कोक दे एम मर्यादा मानुष्टर अंतरे ढुके गा पवित्र मानुष যে এলাকায় এত বিশাল বাহিনী গিয়ে শেষ পর্যন্ত কঠিন শাস্তি পেয়ে ফিরে আসতে হয়েছে এই কারণে এরা সফর করতে এদিক সফর যে মানুষ কাবা শরীফের পাশে থাকে তখন সবাই সম্মান করতো কেউ ডিস্টার্ব করতো না আল্লাহ এই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন এই সুরের মধ্যে যে এত সুবিধা ভোগ করতো শুধু কাবার খাদমতের কারণে এটা পাশে অবস্থানের কারণে এটা শুধু কাবার জন্য এটা তোমাদের কিছু না এছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যদি উল্টা করো তাহলে তোমাদের কোনো এখানে ব্যক্তিগত সম্মান নেই তোমাদেরকে আমি ধ্বংস করে দেবো যেরকম আসা ফিল্ড কে ধ্বংস করে দেওয়া ঠিক না এটাই হচ্ছে আসল কথা এই কারণে আল্লাহ প্রথমে আদেশ করার আগে যে এককভাবে আল্লাহরে বাদত করার আদেশের আগে প্রথমে আল্লাহর যে অবদানের কথা সেটা একটু স্মরণ করিয়ে দিচ্ছেন একজন ব্যক্তির উপর অবদান তো অনেক বেশি কথাই বলিয়ে তাদেরকে বলবেন যে সুতরাং তো দাবি এটার এটা যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে এই কারণে আল্লাহ বলছেন ইলাফে করি ভালোবাসা মনের মধ্যে কোনো জিনিসে ভালোবাসা ঢুকে যাওয়া পছন্দ করা মাথায় ঢুকিয়ে দিবে যেটাতে আপনি ধনী হয়ে যাবে দোয়া মনে আসে এটা টেনশনের বিষয় কারণ যদি আমার কল্যাণ সামনে না থাকে মাথার মধ্যে দোয়া করার চিন্তাও আসবে না কিন্তু দোয়ার চিন্তা যখন আসছে এটা এই কথার চেতনা আল্লাহ দেননি সে দিকে ধারা ধারে ঘুরতেছে কিন্তু যিনি দিবেন তার কাছে যে একটু বলবে এই চেতনাও তার মধ্যে নাই তাইলে এটা তো আল্লাহর প্রথম দয়া প্রথম দয়া যে তার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসছে যে আমি আল্লাহর কাছে চাই কেন আমি ধরনা দিব জায়গায় জায়গায় দোয়া করার মানসিকতা আসা সেটাই আসল গুরুত্বপূর্ণ কবুল হওয়া না হওয়া এটা টেনশন নাই কারণ রসুল তো নিজেই বলে দিয়েছেন যে কোনো দোয়া বের যাবে না যদি দোয়া করে আল্লাহ যদি মনে করেন যে তোমার এই দোয়া অতি তাড়াতাড়ি কি কবুল করা তোমার ফাই তাইলে তাই দ্রুত কবুল করেন যদি মনে করেন এই দোয়া কবুল করলে তোমার সোয়াব পাই যাবেন আর যদি আল্লাহ এটা চান যে না আপনার অনেক বিপদ আসার সম্ভাবনা আছে তাইলে আপনি বিপদ কাটিয়ে দিবেন এই দোয়ার বলেছে। তাইলে আপনার তো লস নেই কোনোভাবে সুতরাং দোয়া করতে পারলে লস যে তোমরা যে ব্যবসা করে তোমরা এইখানে মরুভূমিতে চলবে কিভাবে মরুভূমিতে কিছু আছে খাবার। মদিনা খেজুর বাগান আছে কিন্তু মুখা খেজুর বাগান আছে তোমরা প্রথমে তোমাদের মাথার মধ্যে ঢুকেই দিছি কষ্ট করে সফর করার ব্যাপারটা যে কষ্ট করে সফর করে দুই মধ্যে এই সফর করে তোমরা যদি আমি এই মানসিকতা ঢুকাই না দিতাম তাইলে তুমি করতে পারত না এইখানে উপরে থাকে মারা লাগতো শেষ পর্যন্ত নাকি এইখানে আল্লাহ বলছেন যে কুরেশ বংশের মানুষের মানসিকতা ঢুকিয়ে দিলেন দুইটা সফরের নেশা যে এই দুইটা সফর তাদেরকে করতে হবে हाँ दू समय ग्रीष्मकालीन समय शीतकालीन समय आल्ला शीतकाले सफर करते हैं ग्रीष्मकाले सफर करते हैं शीतकाले जो सफर करतर शाम एलकाय मैं सीरिया एलकार दिखे सीरिया सीरिया नामे छोना शाम बलासर जुगे हाँ ग्रीष्मकालीन सफर करते यमान यमान कगे छोड़ আপনার আগে থেকে চারবার চাষবাস তো কাপড়ের আপনার কি যত মুখে আমদানি কাপড় সব এমন থেকে আসতো হ্যাঁ ওইখান থেকে খাদ্য দ্রব্য আসতো জানেন কথা এগুলো অনেক প্রাচীন এলাকা হ্যাঁ সুতরাং এই এলাকার খবর আগে থেকে তো ওইখানে তারা যেহেতু গ্রীষ্মকালীন সময়ের মধ্যে কারণ ওইখানে গাছপালা সবকিছু আছে গ্রীষ্মকালীন সময়ে আবহাওয়া কি ভালো থাকে নাকি না হ্যাঁ এই কারণে তো এই যে দুইটা সফর এই যে মানসিকতা এই দিকে ঢুকিয়ে দিলেন শীতকালীন আরেক জায়গায় যাবে সুন্দর করে সিস্টেম এবং রসুল আকরম সাল্লাহামকে যে তার চাষা আবু তালেব ব্যবসা করার জন্য তাও কোথায় সিরিয়ার দিকে নাকি না পরে না মাঝখানে এক যখন সংবাদ দিল যে নেওয়া যাবে না এক পাদ্রী দয়াবান সে বলছিল যে আপনি একটা কাজ করেন চাষাকে পরামর্শ দিলেন যে আপনি তাড়াতাড়ি এখানে ব্যবসার কাজটা সেরে ফেলে জিনিসপত্র বিক্রি করে দিয়ে বাদি জেগে নিয়ে চলে যান কারণ আমি তার উপর ভয় পাইতেছি যে তাকে আপনারা সুল আকরম যে একবার যাইতেছিলেন হজরত খাদিজের ব্যবসা নিয়ে তাও কোথায় সিরিয়ার দিকে ওই যে শীতকালীন সময়ের মধ্যে উনিও ও পথে যে ব্যবসা করে অনেক লাভ করে নিয়ে আসছেন নাকি না সব আল্লাহর ইচ্ছা যাই হোক এই যে দুইটা ব্যবসা তাদের মনে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এটাই শুধু স্মরণ করিয়ে দিলেন আর কিছু না কারণ ওই বাস্তবতার সাথে যেটা মিল যে তোমরা এমন জায়গায় অবস্থান করতেছি খাদ্য দ্রব্যের কোন ব্যবস্থা নেই একমাত্র ইব্রাহিমের সেই ত্যাগের বিনিময়ে পানির সংকট সরানো হয়েছে পানির আর কোন সংকট নাই যেই পানি জমজমের পানি সেই পানি তাম তামুন ওয়া শিফা ওসুক মিন বলেছেন যেটা এটা খাদ্যের কাজও করে পানির কাজ উভয়টা করে কিন্তু পারে না কারণ তার মধ্যে খাবারের কোয়ালিটিও আল্লাহ দিয়েছেন হ্যাঁ সুতরাং এটা আল্লাহ একমাত্র এক সাহাবি সতেরো দিন ছিলেন মুকাতে এসে সতেরো দিন শুধু পানি খেয়ে তার পেটের মধ্যে চরি এসে গেছে হাদিসের মধ্যে আসছে বোকারের হাদিসের মধ্যে হ্যাঁ সুতরাং এটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ করেছেন কারণে তিনি দোয়া করে দিয়েছেন আল্লাহর কাছে যেন খাদ্যের ব্যবস্থা হবে সেই মুকা আপনার যে কোন দেশের আপনি ফল পাইতেছেন কোন রাষ্ট্রে এরকম সব দেশের ফল পাইবেন না কিন্তু সৌদি আরবে একমাত্র বিশ্বের আনাশে যে কোনো এলাকার ফল আপনি পাইবেন এইভাবে হয়েছে কিন্তু তারপরেও এটার উপর তো আপনার নির্ভরশীল না এটা খাদ্যের ব্যবস্থা পানির ব্যবস্থা পোশাক আশার ব্যবস্থা কোথায় থেকে নাকি এই সেই সুতরাং এটার জন্য আল্লাহ ওই মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ইমানে একটা সফর করতে হবে তারপরে স্বামীর দিকে সফর করতে হবে এটা প্রেক্ষাপট এটা তো তোমাদের উচিত একমাত্র আমার বাদাত করা নাকি না আমার সাথে শরীর করতে যাবে কেন এরকম দুনিয়ার মানুষও একজন আপনাকে অনেক আপনার ফায়দা করে দিল তারপরে আপনি ওকে গুরুত্ব দেন না ওর পাশাপাশি আরেকজন গুরুত্ব দেন নাকি না তাইলে সে সহ্য করবে কখনো সহ্য করবে না এটা মানুষের আবাদত করবে এই ঘর মালিক আবার ঘরের মালিক যিনি তিনি হচ্ছেন কে আমরা যেটা ওই যে আব্দুল মোত্তালেবের কথা থেকে আমরা গত সপ্তাহে শুনেছি সে বলছে যে আনারব্বুল ইবিল যে ইবেলের মালিক এই ওঠের মালিক আমি হ্যাঁ বলিল ভাই তোর বলি আর এই ঘরের কি একজন মালিক আছেন করেন সুতরাং বাস্তবে প্রমাণিত হয়ে গেছে আর এই কারণেই অন্যান্য বংশরা ভয় পাইছে আরবদেরকে যে এরা তো মুকদ্দাস একটা জাতি যে এদের পক্ষে আল্লাহ আছে না ওই পাগলা ট্রাম্প কয়েকদিন আগে ইরানকে মেরে ইরানের জেনারেলকে আল্লাহ আমাদের সাথে আছে শুনেছিলেন না যাই হোক এখন কথা হচ্ছে না হ্যাঁ এটাই হচ্ছে এই নিয়ামতের দাবি যে এই নিয়ম তোমাদেরকে দিলাম এই নিয়ামতের এইভাবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলছেন আল্লা দি আরো একটু স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ जे मालिक जिन्ह तुम खाद्य दिश्चन जख तुम्हारे खिदा लागे तुम्हारा खाद्य संकटे भुगसले तुम्हारा से खाद्य आमदानी करतेस यम थे तैलिए ये बिराट सूझ कर दिलना तुम्हारा खिदार समस्या नहीं हाँ खाद्यर को संकट नहींटार व्यवस्था तो आल्ला সবগুলো ব্যবস্থা আল্লাহ করলেন বলছে তোমাদের বিশ্ববাসী আমাদের সাথে এলাকার লোকদের উপর আক্রমণ করার আর সাহস করা যাবে না কারণ হ্যাঁ এরা কি পাশে অবস্থানকারী সুতরাং এটা করছেন কে আল্লাহ তারপরের থেকে কোর বংশের কি সুনাম বাড়ে গেছে হ্যাঁ যে না এদের সাথে পারা যাবে না যে কোনো শক্তি নিয়ে গেলেও কাজ হবে না অন্য নিরাপত্তা। আর চালাচ্ছে। সে আক্রমণ করবে ইরান আক্রমণ করবে কি বলেছে এটা আমাদের নিরাপত্তা মানে এটা কোন পলিসি এই আল্লাহর এই পলিসি যে ওই যে আতঙ্ক দিয়ে নিরাপত্তা সঞ্চয় করা যে যেন ভীতি যখন ঢুকিয়ে দেওয়া যায় মানুষের অন্তরে মনে করবে যে না এদের সাথে আমার উপর কি আমার উপর আঘাত কারণ আমার কোন সদস্যের উপর আঘাত মানে আমার রাষ্ট্রের উপর আঘাত এই কারণে এরা চায় যে পুরো বিশ্বে একটা আতঙ্ক সৃষ্টি করতে যে আমাদের সাথে কেউ পারবে না হ্যাঁ এইভাবে তারা দূরে দূরে প্রক্সে আক্রমণ করে করে এটা তো অনেকে জানেন নাকি যেটা দায়িত্ব ছিল না এই কারণে মিলিশিয়া তৈরি করে জায়গায় জায়গায় ওর স্বার্থের মধ্যে আক্রমণ করবে এটা আরেকটা পলিসি এটাও জাতি আমেরিকার মত এই কারণে আমেরিকা ওদেরকে ওটা টার্গেট করছে যে এ তো ভয়ঙ্কর এর তো পলিসি ভালো দেখা যায় নাকি না নেই তাই বলে আমরা সাপোর্ট দিচ্ছি না কাউকে যে একজন আরেকজনের আপনার কোন ভয় লাগলেই যে সে ভয়ঙ্কর হয়ে উঠছে তাকে মারিয়ে ফেলতে এটা কোনো কথা না কিন্তু এটাও শরীয়তের একটা হ্যাঁ আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ যদি মানুষকে দিয়ে মানুষকে যদি প্রতিরোধ না করতেন তাহলে দুর্ধ্বংস করে দেওয়া হইতো সুতরাং একজনকে দিয়ে একজনকে প্রতিহত করে সুতরাং এইখানে আমাদের না খুশির কিছু আছে বেশি একটা না এখানে কি কারণ শত্রু শত্রুকে গায়ল করছে আমাদের এত বেশি খুশি হওয়ার কিছু না হ্যাঁ তারপরে কি এরকম ভাবে আমাদের বেশি আবার মনের মনের কোন এত কষ্ট নেওয়ার উচিত না কারণ এখানে তো আমাদের লস কি নাকি না কারণ যে যাকে মারা হয়েছে সেও কি আমাদের যারা আলোচনা জামাতের অনুসারী তাদের শত্রু এরা কারণ পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে সুনাত যাদেরকে সুন্নি বলা হয় এই সমস্ত এলাকায় তাদেরকে ধ্বংস করার জন্য সৌদি আরবের চতুর্শে তারা এই মালিশিয়া এবং তার চিন্তা এতটুক ছিল যে এই দেশ দখল করে শেষ পর্যন্ত হজরত তোমর রা দিয়ে কবর থেকে উঠায় দৌড়া মারবে দৌড়া মারবে এটা হচ্ছে তাদের পরিকল্পনা এবং এটার এই পরিকল্পনার মধ্যে কিন্তু কে আছে এই আপনার ইসরায়েলও আছে ইসরায়েল আছে আমেরিকা আছে কিছু মারা নাই এটা হচ্ছে হজর তোমর কে বাইর করে উভয় জনে মারবে হ্যাঁ ইরান মারবে কারণ ইরানকে শক্তি প্রয়োগ করে হজর তোমরের যুগে দখল করা হয়েছে সেই আপনার রুস্তমকে হত্যা করে তাদের সেনাপতি হ্যা যেটা নাম করা বিশ্বমেদ ছিলুস্তুম একটা দূরদর্শী সেনাপতি ছিল তাকে কি হত্যা এলাকা দখল মুসলমান তোমরের উপর হ্যাঁ এবং হজরতমর কে হত্যা করছেও কি হ্যাঁ সে আবুল উলু আলমা সেই পারস্য দেশের একজন গোলাম এই ক্ষোভের কারণে এবং ওরা এখনো চিন্তা করতেছে কি যে হজরতমর কে বাইর করে দৌড়া লাগাবে ও পুরা সৌদি আরব থেকে বাইর করে দিচ্ছে তাই এটা কি করছে হজরতমর এই কারণে তাদেরও যে হজরতমর কে বাইর করে দৌড়া লাগাইতে হবে এই কারণে এই পাঁচটা একশো চুক্তি করছে যে সৌদি আরব দখল করে এরা বাগা করে নেবে আর বাকি করবে এর জন্য এত ভালোবাসা দেখানোর কি কোনো মানে নাই সুতরাং আমরা সঠিক অবস্থানে থাকব। আমরা কখনো আপনার হত্যার সাপোর্টও করতে যাব না কি যেটা সরিয়ে নিষেধ যে কোনো হত্যার সাপোর্ট করা এটা ঠিক না কিন্তু এখন যখন হত্যা হয়ে গেছে কিন্তু আমরা আমাদের অবস্থান ধরে রাখবো নাকি কথা বুঝেন না আমাদের যে অবস্থান এটা আসল সুতরাং আমরা আমাদের অবস্থানে চলব। কারণ আমেরিকা আমাদের কঠিন শত্রু হ্যাঁ যেটা আমাদের আমাদের জাতের নামে এর আমাদের শত্রু আমাদের শত্রু সুতরাং আমাদের এত কিছু যাই হোক এখন যেটা বললাম যে আল্লাহ অবদান রেখেছেন সেই অবদানের ভিত্তিতে তাদের করণীয় তিনি তাদের জন্য করে দিয়েছেন সুতরাং যেরকম তাদের এরকম করতে হবে এরকম আমাদেরকে আমাদের কি আল্লাহ জল শাহুর কোন নিয়মাত আমাদের উপর নেই নাকি নাই সব নাম কিছু নিজে উল্টা চলার কারণে নতুন যদি আমরা সঠিকভাবে আল্লাহর বিধান মানে চলতাম তাহলে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের অঙ্গ সব সতেজ থাকতো শেখ মুহম্মদিন আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত সীমিত শক্তিশালী যে এই সৌদি আরবের কোনো মুখস্থা এবং তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন যে আপনি এত বয়স্ক আপনার অঙ্গ এখনো ভালো দেখি সব কাজ চলতে আছে কোনো ঝামেলা লাফায় লাফায় হাঁটতেছেন কোন সমস্যা নেই উনি বলছিলেন একটা কথা যে হাফিদনা হাফিস আল্লাগুলোর হেফাজত দায়িত্ব নিয়ে নিলেন সুতরাং আমার কোনটা সমস্যা হয়নি পাল্টা চলিয়ে না আমাদের অঙ্গ নষ্ট করে দিচ্ছি কিন্তু আল্লাহ সব বিকল্প ব্যবস্থা রাখলেন কিডনি একটা দিয়ে চলে বাড়তি একটা দিলেন কি এবং সিস্টেম এটা যে আপনার শরীরে যদি ম্যাচর বিষ ইত্যাদি জমে যায় এটাকে মানে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন যেরকম ইয়ের মতো কি একটা পাখি সৌদি যখন হয়ে যায় তার যে নোখ থাবা মারা যে সে ধাবা মার জন্য এবং ঠোঁট এইগুলা পাথরের পাহাড়ের উপর উঠি এরকম মানে আঘাত করতে থাকে এগুলোকে আঘাত করি একবার রক্তাক্ত করে ফেলে তারপরে নতুন করে তার কি আবার নতুন করে গজায় তার সেই নোখ আবার এরকম তার ঠোঁট আজীব একটা প্রাণী পরিবর্তন করতে হয় সুতরাং আমাদেরও একটা বয়স চলে গেলে আল্লাহুল শাহ বলেছেন যে তুমি তখন এত কাজে না ভিড়ে যেটা একবার দোয়া শিক্ষা দিয়ে যাবে নাকি না ইব্রাহিম দোয়া হ্যাঁ সে তখন আপনি সতর্ক অবস্থানে যাবেন তখন আর অঘটনের কোন আল্লাহ আমাদেরকে সহজ করে দেন যে আমরা আল্লাহর যে নামত গুলো ভোগ করতেছি নামতের কথা আমরা মাঝে মাঝে চিন্তা করব। কোনো ব্যক্তি যদি আল্লাহ করে প্রতি আসবে না। নিজের আল্লাহ চিন্তা করেন একদিন কাগজ নিয়ে বসেন হিসেব আমাকে কি কি দয়া করছেন কি কি আমাকে দিলেন যে আমার কত কতদিনে কতটা অসুখ হয়েছে আমার কত কতদিন অসুস্থ আছে আমার মতো আরেকজন কি অবস্থায় আছে আপনি দেখবেন অনেক নেমত ভোগ করতেছেন তখনই আল্লাহর প্রতি ভক্তি আসবে আল্লাহরের বাধ্যতার জন্য আপনার ইচ্ছা জন্মিবে সুতরাং চিন্তা করা দরকার সেই দিকে প্রশ্ন দ্রুত করতে পারেন আমরা বাইরে যাবো বলেন হচ্ছে আমরা যে অনেক সময় বলি না পুরুষ হইলে আর মহিলা হইলে রাদাই আল্লাহু আনহা বলবো এটা সাহবাদের অধিকার তারা ত্যাগ তিতিক্ষা না দিলে ইসলাম পর্যন্ত আসতো না তাদের ত্যাগের ইতিহাস অনেক বিশাল ইতিহাস যেটা আপনার বিশ্বের কোন আপনার কি অনুসারীটা যেটার ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছে নদী আল্লাহ তাইলে আমরা কেন বলবো না আমরা অবশ্যই বলবো আপনি বলেন আমি তো বুঝলাম উত্তর দিচ্ছি হ্যাঁ তো আপনি যখন সুনদ পড়তেছেন সালাত আদায় করতেছেন তার জামাতে সালাদ আদায় করা দরকার কারণ জামাতের সাথে ফরজ সালাদ আদায় করা এটা হচ্ছে ওয়াজিব সুতরাং সে যখন জামাত মিস করেছে তার কি জামাতের নামাজ পড়া দরকার দলিল লাগে হ্যাঁ কারণ হয়েছে এটা জামাল আস হ্যাঁ হজরত মহাজ রাজি আল্লাহ ওনার এলাকায় এমন কেউ নাই যে ইমামতি করবে উনি বেশি কোরআনের সুরা জানতেন এই কারণে এলাকার সবাই ইমাম বানাই কিন্তু এ সবাইকে শর্ত দিছে আমি কি করব আমি রসুলের পিছনে নামাজ পড়ে তারপরে তোমাদের কাছে আসে তোমাদেরকে নামাজ পড়াই আমি কিন্তু এই উনি যে নামাজ পড়ছেন আগে তো পড়ে ফেলছেন তাইলে এটা নফল না নফল কিন্তু মুক্তাদিদের নামাজ ফরজ সুতরাং আপনার মুক্তাদি আর ইমামের নিয়ত সমান্তরাল হওয়া এটা বাধ্যতামূলক নয় ইমামটি একটা নেতৃত্বের মতো আপনি আপনার ভাবেই পড়তে থাকবেন হ্যাঁ তারপরে সে পড়বে তার নিয়ে সেই পড়বে বাকি নামাজ আদে করে নেবে আর কি হাত উঠেছেন এরা বলেন ায়িত্ব আল্লাহ রেখে নসিব মফরুদ্দা বলছেন কোরআন আয়াতের মধ্যে এটা বাধ্যতামূলক কি আপনার আপনার অংশ যে দিতেই হবে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে এই দায়িত্ব বহন করবে সংসারের মধ্যে যিনি বড় আছেন অথবা বড়জন যদি বুঝেন না থাকেন যিনি বুদ্ধিমান আছেন এগুলো বুঝেন বন্টন করার পর্যিগত ব্যালেন্স আছে আপনার বাপের সম্পদ সামান্য বন্টন করলে সামান্যই ভাগে পড়ে তা আপনি চাইলেন যে এটা যে কাছে নাই বেশি সম্পদ ওকে দিয়ে দেয় আমার এইখানে অংশ দরকার নাই হ্যাঁ সমস্যা নাই আপনি আপনার অধিকারকে ছেড়ে দিলেন আরেকজনের জন্য এটা কোনো সমস্যা নাই কিন্তু কাউকে চাপ করে চাপ আর একটা বোনদেরকে শারীরিক চাপ কারণ এমন আচরণ দেখায় যেন বোন বুঝতে পারে যদি আমি এখানে ভাগ নেই তাইলে এই বাড়িতে আর দ্বিতীয়বার আসার চান্স আমার নেই আমাকে আমার ভাইয়ের গুরুত্ব দিবে না আর মহিলারা কখনো নিজের ভাইকে নিজের মাকে নিজের ছাড়তে পারে না মহিলা যত রকম হোক না কেন যদিও বোন কখনো না আপনি যতই অপরাধ করেন না কেন মৃত্যু সে দেখতে আসবে কান্না গাডি করে তারপরেও আপনার এরকম বাফের ক্ষেত্রে আপনার ছেলে দূরে সরে যেতে পারে কিন্তু আপনার মেয়ে দেখবেন স্বামীর কাছে কান্দে টান্দি হইলেও আপনার শুশ্রূষার জন্য আসবে আপনাকে দেখার জন্য এরকম অনেক ঘটতেছে হ্যাঁ যে মেজাজ যদি আমি বাঘ বসাই তাইলে আমার বাড়িতে জায়গা দিতে না বাফের বাড়ি গুরুত্ব অনেক বেশি হ্যাঁ সুতরাং মানসিক চাপ দেওয়া যাবে না আপনি তাকে অংশ বুঝিয়ে দিবেন হ্যাঁ মারা যাওয়ার পরে বলবেন তোমার এতটুকু অংশ পারে দেওয়ার পর সে যদি বলে ঠিক আছে আমি এটা নিবো না নেওয়ার পর আপনি বলবেন তার মন কি ফ্রেশ কিনা এটা বুঝার জন্য যে তুমি যদি যদি তোমার ছেলে এটা নিয়ে করবে এই আমাকে লিখে লিখে দিয়ে যাও। না মনে করবেন সে উই আশঙ্কায় দেয় নাই যে আপনি বাড়িতে জায়গা দিবেন না নদী যদি আপনাকে সত্যিকার অর্থে ভালোবেসে সম্পদ ছাড়তো তাহলে লিখে দিতে সমস্যা কি কারণ এই লিখে না দেওয়ার কারণে পরবর্তীতে সমস্যা আসবে আপনার কি হ্যাঁ যারা সম্পর্কে সমস্যা থেকে বাঁচানোর হাতে রাখতে চায় যে কোনোদিন যদি আপনি অবহেলা করেন বলবে যে এই বাড়িতে আমারও জায়গা আছে নাকি সুতরাং এইটা হইতেছে আপনি যখন বুঝবেন যে সে দিতে চায় না লিখিতে তাইলে মনে করবেন সেটা রাখতে চায় তাইলে আপনি চাপাচাপি করবেন না যদি লিখিতে দিতে রাজি না হয় কথা কি বুঝে আসছে আরেকজন পিছনে যারা আগে হাতে উঠেছেন নতুন কেউ প্রত্যেক আর ওই মাসে যদি তিন দিন থাকা যায় রসুলের বাণী যে একে দশ এটা আল্লাহ সিস্টেম কাজ করবেন একটা পাইবেন দশটা স্বভাব আপনি একে দশ হিসেবে তিন তাইলে তিনটা রোজা যদি থাকেন হ্যাঁ তাইলে আপনার তিরিশ তিরিশটা রোজার সব পেয়ে যাবেন এটা আইয়ামি বীজে থাকার আসল সিস্টেম তেরো চোদ্দ পনেরো তারিখে কেউ যদি ওই তিন দিনে যদি ওই তিন দিনে না রাখতে পারেন তাইলে আপনার যে কোন সময় রাখি দিতে পারেন আপনার তিনটার পূরণ করলেই হয় হ্যাঁ কিন্তু আইয়ামি বীজে রাখা ভালো আইয়ামি বীজে রাখা ভালো ওটা ছুটে গেলে অন্য সময় রাখতে পারেন আর ছুটে ছুটেও রাখতে পারেন তিনটা একাধারে রাখা বাধ্যতামূলক না কিন্তু আইয়ামি বীজ পালন করতে গেলে আপনাকে তিনটা পাশাপাশি রাখাই নিয়ম ना पर को था हाथ उठे चटकर सम्पतर मध्य अपना भाग आश्चित ऐले मे भाग अवश्य माना मा ना अपन बाबू क्यों जो सम्पद के लिखे दूर কোনো একজনকে যদি লেখা দেয় যে যদি ওয়ারিসা থাকতে পারে না কষ্ট করেছে যেন আখেরাতে সে বাসে যায় নাহলে কিন্তু পরকালে এটা হিসাব দিতে হবে আপনি বলবেন ঠিক আছে তুমি অপরাধ করছো কিন্তু পরকালে যেন ধরা না পড়ো আমি তোমার সন্তান হিসেবে ক্ষমা করে দিলাম কিন্তু কেউ যদি ক্ষমা না করে তাহলে কিন্তু ধরা পড়বে আমি না ক্ষমা করলাম আমি বুঝি জন্য কিন্তু না করে ধরা পড়তেই হবে তোমাকে এমন কি কাউকে যদি লেখে দেয় সে নিজে নিতে চাইবে না এটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ আমি দেশে আমার ব্যাপারে এরকম ঘটছে বিশাল একটা গাছ ছিল যেটা আমার জন্মের আগে আমাদের বাড়িতে ছিল বিশাল গাছ এটা অনেকে ভয় পায় কাটতে হ্যাঁ তো ওটা মানে আমাদের জমিন একটা নিয়ে কে চলতেছে যে জমিনের খরচ কেউ দিতে রাজি না তুই দেওয়ার পর আমি পরে বলে যে তোকে গাছটা দিয়ে দিব এটার পরিবর্তে যে খরচ দিলি অথবা তোকে জমিন লিখে দেব আমি বলছি কিচ্ছু দরকার নাই হ্যাঁ এগুলোর বাঘ সবাই পাইবে আমি একটু দয়া করলাম বাস আপনাকে সুযোগ দিলে আপনি সাথে সাথে লুপে নেবেন যে আপনি একটু খ্যাতমত করছেন আপনার বাবা বলছে তোরা লিখে দিবো আপনি খুশি হয়ে গেলেন না বাড়তি করে কোন আমার শরিয়ত বিরোধী কোনো কি নাই মানে নাই লেখে দিলে বরকত পাইবেন না আপনি খুশি হওয়ার কোনো মানে নাই কারণ আরেকজন অধিকার আপনাকে অবৈধভাবে লিখে দিবে আল্লাহ বরকত উঠে নেবেন কোনো লাভ নেই কোনো ফায়দা নেই হ্যাঁ এই বলে আমি শেষ করছি ওসল্লাহ আহমদ ওয়ালি ওসি আজবাহী